আলোচিত হবে আজকের পর্বে আমরা আমাদের আলোচনা শুরু করছি মদিরার ইসলামী রাষ্ট্রের দ্বিতীয় প্রজেক্ট নিয়ে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 আর এটাই হল আনসার ও ওহাজিদের মাঝে মুখা বা ভ্রাতচিত স্থাপন আল্লাহ বলেন ذا ان فالف بين قلوبكم فاصبحت بنعمته اخوانا فاصبح تُن بِنِعْمَتِهِ إِخْوَانًا وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَأَنقَذَكُم مِّنْهَا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 क्यों आल्ला तर मने प्रीति संचार कर नंदेहे पर्रमशाली सुकौशली सुरान आयात तिश्टी एखे आल्ला सुबहानल्लाह रसुल्ला आलिस्लम के बोल मुस्लिम देर अंतरे एके अपर ता जो भलोबाशा ता आल्ला तला निज गुणे तैरी दिए आल्ला नबीजी के बुम्दी और हाथ भरे सम्पद तुले दीते तबुओ तरा अपर के भलोबासतना तर अंतरे भलोबासा यहाँ आल्ला तयी कर दिए আর এটা অন্য কোনোভাবে সম্ভব হত না আমরা আগে উল্লেখ করেছি আনসারদের দুই গোত্র আওস এবং খাজরাজের মধ্যে ব্যাপক রেশারেসে ছিল তাদের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধের দীর্ঘ ইতিহাস ছিল কথায় কথায় তাদের মধ্যে যুদ্ধে দামামা বাঁচত অথচ তারা যখন ইমান আনলেন তাদের মধ্যে এই শত্রুতা উধাও হয়ে গেল এই দুটি গোত্র এক হয়ে গেল এমনভাবে এক হয়ে গেল যে তাদেরকে আউসি বা খাজরাজি না বলে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 وَالَّذِينَ تَبَنَّوْا الدِّينَ مِن قَبْلِهِمْ يُحِبُّونَ مَنْ هَاجَرَ إِلَيْهِمْ وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِّمَّا أُوتُوا وَلَا يَجِدُونَ فِي صُدُورِهِمْ حَاجَةً مِّنَ যারা মুহাজিরদের আগমনের পূর্বে মদিনায় বসবাস করছিল এবং বিশ্বাস স্থাপন করেছিল তারা মুহাজিরদের ভালোবাসে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 এই সম্পদ নিঃস্ব মোহাজিরগণের জন্য ও যাদেরকে নিজেদের ঘরবাড়ি ও ধন থেকে বের করে দেয়া হয়েছিল অথচ এরা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টির অন্বেষণ করে এবং আল্লাহ ও তার রাসুলকে সাহায্য করেন এরাই তো সত্যবাদী সুরা আলহাসর আয়াত আট এই দুটি আয়াতের মাধ্যমে আল্লাহ তালা আনসারদের অন্তরে দায়িত্বশীলতার বোধকে জাগ্রত করেছেন তাদেরকে বলছেন তোমাদের ঘর আছে আর তোমাদের ভাইরা আল্লাহর সন্তুষ্টির আশায়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 ابو عبیدہ ابن الجراح <سؤال> رضی اللہ عنہ ساتھ سعد بن معاذ رضی اللہ عبد الرحمن ابن عوف رضی اللہ عنہ ساتھ سعد بن الربيع الزبير ابن العوام رضی اللہ عنہ ساتھ سلامہ ابن سلامہ ابن وقاص رضی اللہ عنہ طلحہ ابن عبيد اللہ رضی اللہ عنہ ساتھ کعب ابن مالک رضی اللہ عنہ سعید ابن زید رضی اللہ ابن کاعب رضی اللہ عنہ مصعب ابن عمیر رضی اللہ عنہ ساتھ ابو ایوب خالد ابن زید Abu Huzaifa ibn Utba ibn Rabi'a radiyallahu anhu'r sathe Abbad ibn Bishr ibn Waqas radiyallahu anhu Ammar ibn Yasir radiyallahu anhu'r sathe Huzaifa ibn Yaman radiyallahu anhu Abu Zurqafari radiyallahu anhu'r sathe Al-Munzir ibn Amr radiyallahu anhu Hatib ibn Abi Balta radiyallahu anhu'r sathe Wa'in ibn Sa'id radiyallahu anhu Salman ibn Farisi radiyallahu anhu'r sathe Abu Darda radiyallahu anhu ebong Allah Rasul sallallahu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 দশজন সাহাবিদের মধ্যে একজন অর্থাৎ আশারা মুবাসির একজন তিনি হিজরত করার পর সাহা দিবিন রাবিয়ার বাসায় ওঠেন সাহাদিবিন রাবিয়া ছিলেন আনসারি সাহাবি এই দুজন ভাইয়ের ঘটনা আব্দুর রহমান এ বিন আউফরাদ আনহুর মুখে শোনা যায় তিনি বর্ণনা করেন হিজরত করে মদিনে আসার পর আল্লাহ সাল্লু আলি আসসালাম আমার ও সাহাদিবিন রাবিয়ার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে দেন সাহাদিবিন আর রাবি আমাকে বলল শোনো আমি হলাম আনসারদের মধ্যে সবচেয়ে ধনী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 খেজুরের এক আটি পরিমাণ স্বর্ণ মোহর হিসেবে বেশ ভালোই আব্দুর রহমান এ বিন কিছুদিন আগেই মোদিনে এসেছেন অথচ এর মধ্যেই তিনি বেশ ভালো মোহর দিয়ে বিয়ে করে ফেলেছেন এতেই বোঝা যায় যে আল্লাহ আল্লাহতালা তার ব্যবসায় বারাক্কা দিয়েছেন নবীজি সাল্লাহ আলিহু আসাল্লাম এরপর তাকে বললেন যাও একটি বকরি দিয়ে হলেও ওয়ালিমা করে নাও এই ঘটনা থেকে একটা ছোট শিক্ষা আছে নবীজিৎসাল্লু আলিহু আসাল্লামের সময়ে বিয়ের বিষয়টা এতই সহজ আর স্বাভাবিক ছিল যে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 সব শুনে নবীজি বললেন সালমান যা বলেছে ঠিকই বলেছে সালমান আল ফারিস ইরাদহু মক্কা থেকে হিজরত করেননি তিনি পারস্য থেকে রসুল্লাহ সাল্লু আলীহাসালামের খোঁজে মদিনাতে এসেছেন তারপরও রসল উল্লাহ সাল্লু আলীহাসাল্লাম তার সাথে আবুদা আর্দার ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়েছেন তৃতীয় ঘটনাটি কোনো ব্যক্তি বিশেষের ঘটনা নয় এটি সবাইকে নিয়ে আনসারগন মুহাজিরদেরকে নানা দিক থেকে সাহায্য করতেন এবং নিজেদের সম্পদ থেকে যতটুকু সম্ভব তাদেরকে দেয়ার চেষ্টা করতেন একদিন তারা নবীজি সাল্লু আলি ওয়াশাল্লামকে এসে প্রস্তাব দিলেন হে আল্লাহ রসুল আমাদের খেজুরের বাগানগুলো আমাদের ও মহাজিরদের মাঝে ভাগ করে দিন তারা নিজ থেকেই তাদের বাগানের অর্ধেক মহাজিরদেরকে দিয়ে দিতে চাইলেন নবীজি চাইলেন না আনসাররা তাদের জমিজমার জমার মালিকানার একটা বড় অংশ এভাবে ছেড়ে তিনি বললেন না ভাগ করে দেওয়ার প্রয়োজন নেই আনসাররা মেনে নিলেন তারা নবীজির বিরুদ্ধে একটি কথা বলেন না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 মোহাজিররা এই মানুষগুলোর উদারতায় অবাক হয়ে গেলেন নবীজ সাল্লাহ আলী হাসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহ রসুল আমরা উনাদের মতো এত ভালো মানুষ কখনও দেখিনি যখন তাদের অবস্থা স্বচ্ছল থাকে তখন তারা আমাদের সাহায্য তো করেনি যখন তাদের অবস্থা অর্থনৈতিকভাবে খারাপ দেখেছি তখনও তারা আমাদেরকে স্বস্তিতে রেখেছেন নিজেদের ক্ষেত্রে তারা নিজেরা কাজ করেন অথচ আমাদেরকে ফসলের অর্ধেক দিয়ে দেন আনসারদের এমন উদারতা দেখে মহাজিররা আল্লাহ রসুল সাল্লু আলী হাসাল্লামকে বললেন হে আল্লাহ রসুল আনসাররাই তো সব সবাব পেয়ে গেলেন আমরা তো কিছুই পেলাম না রসুল্লাহ সাল্লু আলী ভাল্লাম বললেন না তোমরা যদি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করো এবং তাদের প্রশংসা করো তাহলে তোমরাও সবাবের অধিকারী হবে এ থেকে একটা জিনিস বোঝা যায় মহাজিরদের চিন্তা ভাবনা কনসার্ন সব কিছু কতটা আখিরাত্মুখী ছিল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 ভ্রাতৃত্ব বলতে ঐক্য বলতে তারা কি বুঝতেন এবার জানা যাক কোরআনে আল্লাহ তালা ইমান ভ্রাতৃত্ব আনুগত্য বিশ্বস্ততা সম্পর্কে কি বলেছেন মাক্যী জীবনের শুরু থেকে আল্লাহ রসুল সাল্লু আলী হাসাল্লাম তার সাহাবিদের একটি শিক্ষা বারবার দিয়েছেন তা হল ইমানের বন্ধন রক্তের বন্ধনের চাইতেও দামি যেমন আল্লাহ তালা নূ আলাইসাল্লামের ছেলের ব্যাপারে বলেছেন সে নুহের পরিবারের সদস্য ছিল না কারণ সে ছিল একজন কাফের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 আর নুহ তার রবকে ডাকলো এবং বলল হে আমার রব নিশ্চয় আমার সন্তান আমার পরিবার ভক্ত। এবং আপনার ওয়াদা নিশ্চয় সত্য আর আপনি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক তিনি বললেন হে নুহ সে নিশ্চয় তোমার পরিবার পরিবারভুক্ত নয়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 নিশ্চয় মুমিনরা পরস্পর ভাই ভাই কাজেই তোমরা তোমাদের ভাইদের মধ্যে আপস মীমাংসা করে দাও আর তোমরা আল্লাহকে ভয় করো আশা করা যায় তোমরা অনুগ্রহপ্রাপ্ত হবে সুর আল হুজুরাত আয়াত দশ ইমানের এই নতুন বন্ধন করার সাথে আল্লাহাল মুসলিমদের জন্য আদেশ করছেন তারা যেন কাফিরদের সাথে বন্ধন ভেঙে ফেলে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 إِن كُنتُم خَرَجتُم جِهادًا فِي سَبِيلِ وَبِغَاءِ أَمَرَضَاتِ تُسِرُّونَ إِلَيْهِمْ بِالْمَوَدَّةِ وَأَنَا أَعْلَمُ بِمَا أَخْفَيْتُمْ وَمَا أَعْلَنْتُمْ ومن يفعله منكم فقد ضل سواء السبيل إن يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم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 মোদিনা আরবদের সাথে ইহুদিদের অর্থনৈতিক রাজনৈতিক ও প্রতিবেশী সিলভ সম্পর্ক বিদ্যমান ছিল তাদের সাথে মুসলিমদের সম্পর্ক কীরূপ হবে সে সম্পর্কে আল্লাহ জাল আয়াত অবতীর্ণ করেন হে মোমিন গণ তোমরা ইহুদি ও খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো তারা একে অপরের বন্ধু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 তোমরা যদি আহলে কিতাবদের কোনো ফেরকার কথা মানো তাহলে ইমান আনার পর তারা তোমাদেরকে কাফেরে পরিণত করে দেবে আর তোমরা কেমন করে কাফের হতে পারো অথচ তোমাদের সামনে পাঠ করা হয় আল্লাহর আয়াতসমূহ এবং তোমাদের মধ্যে রয়েছেন আল্লাহ রসুল আর যারা আল্লাহর কথা দৃঢ়ভাবে ধরবে তাকে সরল পথের দিশা দেওয়া হবে সুর আলে ইমরান আয়াত একশো থেকে একশো এক এখানে মুসলিমদের আবা সতর্ক করে দেয়া হয়েছে এই বলে যে ख्रीचान पद अनुसरण कर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 अस्वीकृति ज्ञापन और तरह स्वीकृति ज्ञापन प्रथम अंश हलो ला अर्थात को इलाह नहीं जो व्यक्ति के बला हज से जेसब जिनके उपास्य मन कर सब कटा बित्याग करते परंशे बला हल्लाह अर्थात आल्लाथित मान हल आल्ला एकम्र उपास्य एकम्रमा बोध यही स्वीकृति देर मध्यमें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 আমরা অনেকেই প্রশ্ন করি মুসলিমদের সাথে কাফিরদের সম্পর্ক কেমন হবে সুরা এই সব বিষয়ে চূড়ান্ত বিধান সংক্রান্ত আয়াতের সুরা আল্লাহ বলেন হে নবী কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের উপর কঠোর হও আর তাদের ঠিকানা হলো জাহান্নাম আর তা কতই না নিকৃষ্ট স্থান সুরাত্ত বা আয়াত তিয়াত্তর এভাবে মদিনায় একটি নতুন দল গড়ে উঠলো বিশ্বাস ও পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে এই ভিত্তি ছিল ইমান এটি ছিল আল্লাহর দল وَإِنَّمَا وَلِيُّكُمُ اللَّهُ وَرَسُولُهُ وَالَّذِينَ آمَنُوا الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ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 আবুহ রাহ রহু বর্ণা করেন নবীজ সাল্ল্লাহু আলী আসাল্লাম বলেছেন কেমতের দিন আল্লাহ তালা বলবেন তারা কোথায় যারা আমার মহিমা ও শ্রেষ্ঠত্বের খাতিরে একে অপরকে ভালোবেসেছিল আজকের দিন আমি তাদেরকে আমার ছায়ায় আশ্রয় দেব যেদিন আমার আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া নেই তিন নম্বর পয়েন্ট সাহাবিদের ভ্রাতৃত্ব কেবল অর্থনৈতিক সাহায্য আর ঘর বাড়ি শেয়ার করার মধ্যে সীমাবদ্ধ ছিল না তাদের মধ্যে আন্তরিকতা ছিল আর সেই কারণে তারা একে অপরকে ভালো কাজে নসিহা দিতেন অপছন্দের কাছ থেকে বিরত রাখতেন সালমান আল ফারসি আর আবুদার দাদিল্লাউ আনহুমার ঘটনা থেকে আমরা এমনটা দেখতে পাই আবুদার দাদিল্লাউ আনহু কিছুটা দুনিয়াবিমুখ বিমুখ কারণে নিজের আর তার পরিবারের ব্যাপারে তার যত্নে কিছুটা কমতেছিল বিষয়টা যখন সালমান লক্ষ্য করলেন তখন কিছুটা জোর করেই তিনি আবুদারদার অভ্যাসে পরিবর্তন আনার চেষ্টা করলেন এর কারণ হল তারা পরস্পরকে আন্তরিকভাবে ভালোবাসতেন শুধু টাকা পয়সা দিয়ে নয় বরং আন্তরিক উপদেশ ও কথার মাধ্যমে একে অপরের ভালোটা চাইতেন চার নম্বর পয়েন্ট আব্দুর রহমান ইবিন আউফ রদ আনহুর ঘটনা থেকে আমরা দেখি তিনি বেশ মর্যাদাবান মানুষ ছিলেন কারো সাহায্য না নিয়ে নিজের পায়ে নিজে দাঁড়ানোটাই বেশি পছন্দ করলেন শুধু তিনিই নন মুহাজিররা সবাই বেশ দায়িত্বশীল এবং মর্যাদাবান ছিলেন যারা নিজের উপার্জন নিজেরা করতে পারতেন না তারা হাল হালছেড়ে বসে থাকতেন না তারাও কিছু না কিছু করতেন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 যেখানে কেবল আনসারদের মর্যাদা নিয়েই আলোচনা করা হয়েছে সৈবুখারের একটি হাদিসে এসেছে একবার নবীজি সাল্লাহু আলি আসালাম কিছু আনসারি মহিলা ও বাচ্চা কাচ্চাদের দেখলেন যারা একটি বিয়ের অনুষ্ঠান থেকে ঘরে ফেরছিল। তাদের দেখে তিনি বললেন আল্লাহ জানেন তোমরাই হলে আমার সবচেয়ে প্রিয়জন কথাটি তিনি তিনবার বললেন বারাইবেন আজিব রাজিউল্লাহ আহ্ন থেকে বর্ণিত আমি রসুল্লাহ সাল্লু আলি আসালামকে বলতে শুনেছি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 নবীজি সাল্লাহু আলী হাসলাম তাদের দায়িত্ব পালনের ব্যাপারে সাক্ষ্য দিয়ে বলেছেন সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ আমি নিশ্চয়ই তোমাদের ভালোবাসি নিশ্চয়ই তারা তাদের দায়িত্ব পালন করে গেছে বাকি রইল তাদের পাওনা বুঝিয়ে দেওয়া কাজেই তাদের মধ্যে যারা ভালো কাজ করে তাদের সাথে ভালো আচরণ করো এবং তাদের ক্ষমা করে দাও এই ছিল সংক্ষেপে মদিনাতে সরসল্লা সাল্লু আলী হাসলামের দ্বিতীয় কর্মসূচি আনসার ও মহাজিদদের এক করা এবং ইসলামী ভ্রাতৃত্বের উপর ভিত্তি করে ডট অর্গ অথবা ফেসবুক পেজ ডাব্লু ডবল ফেসবুক ডট কম স্ল্যাশ রেইনডস মিডিয়া অথবা ইউটিউব চ্যানেল ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ইউটিউব ডট কম